Emanadur mati Saṅśara bhita re Aṣeya acche nu aami Emanadur mati Saṅśara bhita re Aṣeya acche nu aami Tabane jarjana Kama maha jane Pathaya dile tu me Tabane jarjana কোন মহ মরে কথা দেখিয়া কহেল আমারে গিয়া দেখিয়া কহেলো আমারে অহেজি নো ভা তুলসী তো হবে না জানা শুনে বালো তুলসী তো হবে তোমার চারে থে শ্রীকৃষ্ণ চরচন্দ্র নবদ্বীপে অবচা তোমার চারে শ্রীকৃষ্ণ โมหินโคตจินahinajane paradena bavaka mohinakatabihainajane koinebagavaka ejedraprachigra ejedraprachigra rakhi parochale দুঃখ না দুঃখা পতিারা রূপ নগে পশুতা মহাপ্রভু নামে নদিয়া মাতা সঙ্গে ভাই অবধুতা মহাপ্রভু নামে নদিয়া মাতাই সঙ্গে ভাই বধু bandashuta jene chaitanya goshai nijana me kari dha bandashuta jene chaitanya goshai nijana me kari dha sarela tumiyo jai allah ne japari jagata tumiyo jai a noi কথা শুনিয়া আশি আছিনা তোমার গোমার চরণ তলে সেই কথা শুনিয়া আশি আছিনা তোমার শরণ চলে পক্ষিদিন দ কানিয়া কানিয়া আপন কইব বলে মা করতি দেন দ কানিয়া কানিয়া ना पाइनो बाले ओ रे मरे गाया खरि मोरे पति त देखिया करि र आ मारे गिया मारा करे मोरे पति त देखिया करि र आ मानो गिया ओ हे जिन Omare tarite Krishna ketana nav dite oba Omare tarite Krishna ketana nav dite oba Omare Omare khoto dinahi najane kare hava paala Omare na swata dinahi najane kare lena जेरा पति जळकी tarar ruk banav সারেলা জগত তুমি যায় আলোচ করহনীয় পরিচা সে কথা শুনিয়া আসি শিক্ষ tumare charana sole ekatha suniya ashi asina tumara charana tale bhakti dinod sandiya sandiya apana sahili vale matwa ke dinod sandiya sandiya apana gorino vale are hi krishna hare krishna krishna hare hare are naam hare ram ram ram hare hare hare krishna shubha bolun naam hare hare hare krishna naam hare ram ram ram hare hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Hare Hare Hey durmati sansare aashia Sansare bitare aashia chinu poriya aachinu bhakti nao এই কীর কথা বলবেন না ভক্তিমরাও ঠাকুর অনেক অনেক সুন্দর কীর্তন রচনা করেছেন যা যে আযাদারা আমরা অনেক অমুদ্রা উপप्रदेश এবং ভক্তি মার্গে মার্ক দাশন পায় এই কেতন শরণাগতি নামক কেতনে শঙ্কলঙ্গে মধ্যে অন্যতম নিজের সম্বন্ধে ঠাকুর বলছেন আমি তো নিজেকে দূরমতি মনে করছেন প্রকৃত পক্ষে শিল ভক্তিবীনাথ ঠাকুরের মতো মহান মহান পুরুষ মহান মহাভাগবত এই রকম মহাভাগ খুবই বাংলাদেশে আমি লক্ষ্য করেছি যে কেউ যদি চিলার ধারণ করেন এবং কণ্ঠে অনেকে মালা আছেব জপ নয় কোন শব্দ আসে না তো যে কেউ যদি চিলাক ধারণ করে লোকেরা তাকে মহাভাগব বলে কিন্তু মহাভাগবত হওয়া এত ষষ্ঠ এত হালকা ব্যাপার নয় খুবই দুর্লভ এমন মহাভাগবত যাদের ধারা সকল বিশ্বে পরিত্রাণ করা সম্ভব হয় তো খুবই কম জগত নিষ্ঠা সেটা মহাপ্রভুর অবতারের উদ্দেশ্য যেমন ভগবান শ্রীকৃষ্ণের পুরানায় সাধু নামাশাম দুষ্কৃতিদের বিনাশ স্বয়ং করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তাদের ভক্তদের দ্বারা বিশেষ করে ভীম ভীম সেন এবং অর্জুনের দ্বারা অনেক অনেক প্রবৃদ্ধির লোকদের সংহার করেছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য অনেক অনেক পথিক জীবদের উদ্ধার করেছেন তাদের মুখ্য অস্ত্র মানে তার সৌন্দর্য এবং হরিনাম দিন হীন যত ছিল হরিনামে উদ্ধার এল কালে কালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে maha মহাপ্রভুর ভক্তরা ও maha প্রতিনিধি মহাপ্রভুর প্রতিনিধিত্ব নিয়ে শক্তি নিয়ে অনেক অনেক লোকদের উদ্ধার করেন কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলপ্রভুপা কৃষ্ণকৃপা শ্রীমূর্তি মানে ভগবানের কৃপা কিভাবে পাওয়া যায় তাদের ভক্তদের দার ভগবানের কৃপা পাত্র হচ্ছেন ভগবানের ভক্তরা এবং তারা শুধু পাত্র নো জগতে পরিত্রণ করে শক্তি মহাপ্রভুর সকল ভক্তদের অধিকার আছে এবং ভগবানের সংসারিত শক্তি আছে সকলে তার মধ্যে শ্রীকৃষ্ণ চেয়েছেন যে মহাপ্রভু এক খুবই ফ্রি অফ তবু তার ধৈন্য স্বভাবে দৈন্য স্বভাব অনুসারে তিনি বলছেন যে আমি দুর্মতিম সুমতি কিন্তু নিজের সম্বন্ধে বলছে যে আমি দুর্মতি তো এই মনে দুর্মতি আমার মতো দুর্মতি আমি দুর্মতি হাওয়া ফলে আমি এই সংসারের ভিতরে কৃষ্ণ ভুলি সেই জীব সংরে নিকটস্থায়া তার জপঠিয়া ধরে কৃষ্ণকে এই ভুল করে আমরা এই ভব সংসারের মধ্যে ফরিয়াছি ফথিত হয় তো ঠাকুর মশয় বলছেন যে আমি আছি কিন্তু তব মনে কৃষ্ণের কৃষ্ণের নির্যজন কোন হাজনে. আমাদের পরিত্রাণ করার জন্য ভগবান এই তো কৃষ্ণের কৃপা আমাদের উদাহরজ ভগবান দয়া খড়ে মরে ফথিতে দেখিয়া কহিল আমার এগিয়ে এবং ভগবানের ভক্তরা স্থানে স্থানে যায় এবং ফথিত লোকদের কাছে গিয়ে বিশেষ করে ফথিতের মধ্যে যারা কম্পকে একটু শ্রদ্ধালু হয় তো তাদের কাছে গিয়ে মহাপ্রভুর ভক্তরা এই রকম কথা বলে ও হে দিন ওজন তুমি দিন কিন্তু দিন অবস্থায় থাকা দরকার না ও হে দিন ওজন শুনো ভালো কথা শুনো ভালো কথা কে ভালো কথা শুনতে চান কেউ ভালো কথা শুনতে চান নাকি ভালো কথা আমার কথা বুঝতে পারেন আপনারা আমি যা বলছি অনেকে খারাপ কথা শুনতে চান আসলে সব লোক তো খারাপ কথা শুনতে চায় না তো এই প্রতিদিন সমাচার পত্র পরে তার মধ্যে ভালো কথা পায় না খারাপ কথা বেশি খারাপ কথা না সমাচার যা আছে পৃথিবীর সমাচার তো বেশিরভাগ খারাপ আছে না কিন্তু আমাদের রুচি আছে সমাচার পত্র পড়া না রেডিও টিভি ডি টিভি দ্বারা সমাচার তো ভালো কথা কি আছে সবচেয়ে ভালো কথা কি ভালো কথা কি রকম তো ধানে ভালো হবে এই বা তো হয় না এই পাহাড়ে বৃষ্টি নেই বৃষ্টি নেই জল নেই তো আরো দক্ষিণে চট্টগ্রাম অঞ্চলে ভালো ফসল হতে পারে এখানে নেই চা এখানে চা চাষ বেশি না আনারস একটু পরে রাবার কি ভালো কথা হয় তো বাংলাদেশে ক্রিকেট টিম জয় সেটা খুব কম বেশিবা বা ওই তো যায় না আর কি আর ভালো কথা অনেক বাংলাদেশে অনেক বাংলাদেশি লোক চাকরি পাছে পাচ্ছে কি ভালো কথা আসল ভালো কথা কি যা দ্বারা উল্লাসিত হবে হিয়া ভালো কথা শুনে উল্লাসিত হবে হিয়া এর অর্থ কি উল্লাসিত মনে সুখী খুশি প্রসন্ন হবে হিয়া হিয়া মানে হৃদয় হৃদয় ভালো কথা শুনে জয় উলাস হয় কিন্তু সেটি শুধু মনে যাতে হিয়া আত্মসুখী হবে কি রকম ভালো কথা শ্রবণ করা হয় এই ভালো কথা শুনুন শুনুন ভালো কথা সোমারে তার কৃষ্ণ চৈতন্যীপে তো আমরা পচার সেই জন্য আমরা এইভাবে মনে করি এটা আসল কথা এই মানব জীবনে আমরা যদি গড় কথা শুনি এবং হৃদয়ে গ্রহণ করি তাহলে আমাদের জীবন সফল হয় নয় তো নয় বিফল হয় হরি হরি বিফলে জনমা গাইন মানুষ জনমা পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষে খাইন আমরা সব বিষ খাই জানিও আমরা জানি যে জড় ইন্দ্রিয় সুখ তো কোন রকম সুখ নেই এ দ্বারা কি হয় জানা নাম, পুনরাবি মারা নাম মারানপি জানানি জঠান বার বা জন্ম গ্রহণ করা হয় জন্ম পরে অবশ্যই মৃত্যু হবে তারপর আবার জন্ম হবে জন্ম মানে কি আমরা এই একটু আগে শুনেছি যে জন্ম মানে কয়েক মাস মায়ার গর্ভে শরে কিন্তু সেই সয়ন আরামে নেই আনারাম হয় খুব কষ্ট হয় মধ্যে সহজাত কিটা আছে যে গর্ভস্থিত শিশুকে ঘামড়ায় এবং মা যদি সময় লঙ্কা খায় লঙ্কা তো লঙ্কা বুঝে না সব বাংলাদেশে ভালো করে বুঝে সব খায় বেশি তার থেকে ওই গর্ভস্থিত শিশুর ওই জ্বালানো হয় খুব বেথ হয় তো এই ভালো কথা তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে আমরা যদি চৈতন্য মহাবু আসিলেন দিনলোক উদ্ধারে করার জন্য কিন্তু আমি এত দিন যে আমার উধার করা সম্ভব হবে না তাহলে সেটা কি সেটা আসলে गढ़ चरणे अपराध करते महाप्रभुर सक उधर तो शुद्म्रधिकार आ দিন লোকদের মহাপ্রভুর কৃপা গ্রহণ করতে হবে আপনার এখানে বসে শুনুন কথা শ্রবণ করা থেকে বেশি উপকার হবে আসলে সেটা ভক্তিশন শরীর ঠাকুরের বিচার শ্রীধান সময় তো মন্দির থেকে শঙ্কি এলো মানে আরতি আরম্ভ হলো এবং কয়ে একজন শ্রোতা উঠে আরতি দার্শন করার জন্যে চলে গেল ভক্তিশাক মন্তব্য করেন যে শুধু বেয়াম করে চলে গেছে। কিছু দেখতে পাবে না দার্শনের উপায় হচ্ছে সুতিক্ষিত পথ ভগবতে এই কথা আছে যে ভগবানের দার্শন আমরা পাই শ্রবণ করা মাধ্যমে কানে দাঁড়া ভগবানকে দেখা যায় আমরা যদি শুদ্ধ ভক্তদের আমনায় বানী না শুনি আমনায় বানে মানে ওই শাস্ত্রীয় কথা যা শুদ্ধ পরম্পরা দ্বারা প্রাপ্ত হয় তো সেই সব আমরা যদি না শুনি তাহলে ভগবানের শ্রী বিগ্রহা সেই বিগ্রহ আকার দেখে আমরা মনে করব এটা প্রতিমা পুতুল না এই ভগবান সেটা আমার অনরূপ আমি সেই ভগবান আমি তো শুনুন বেশি উপকার হবে তোমাহ কত দিন হীন জনে করেলেন বাবা পা মানে এই মানে নিজের চেষ্টা দ্বারা এই সগর পা করা সম্ভব নয় কিন্তু ভব পা করার জন্য। একমাত্র উপায় আছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা বেদের বর্ণ বিপ্রসূত তো বেদে ভবিষ্যৎ বাণী আছে যে এই কলিযুগে ভগবানের অবথা হবে রুক্ষ বর্ণ লাল সোনা থপ্তান ব্রাহ্মণ ব্রহ্ম করবেন এই যুগে। এই কথা বেদে আছে তো সেই বেদে কথা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদীপে মহাপ্রভু নামে এক মহাপ্রভু আর প্রভু দুইজন দুই প্রভু পূজায় দুই প্রভু শৈব মহাপ্রভুর চরণ তো পঞ্চ তত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গাধা শ্রীবাস আদি গোড় ভক্ত এই পঞ্চ মধ্যে এক মহাপ্রভু আছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুই প্রভু বিষ্ণু তত্ত নিতন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু গদাধা প্রভু হচ্ছেন শক্তি তত্ত এবং শ্রীবাস হচ্ছেন জীব এটা একটু জটিল বৈষ্ণব মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ইনি হচ্ছেন মহাপ্রভু তো নদীতে এলেন এবং তার সাথে হচ্ছেন অবধূত অবধুত মানে কে অবধুত কেউ বলতে পারেন আপনারা আপনারা যদি এই বৈষ্ণব সাহিত্য পড়বেন তো অবশ্যই আপনারা এইসব অবেন কিন্তু আপনাদের এই তো আছে আমরা শুনেছি যে বাংলাদেশের লোক ভাগ্য খুব খারাপ গরিব এবং অনেক দুর্দশা দুর্দশা আকৃষ্ট হয় কখনো কখনো জি খুব এইসব ফসলের ক্ষতি হয় বন্ধ হয় দেশের পরিস্থিতি রাজনৈতিক সামাজিক স্থিতি খুব অস্থির থাকে তো বাংলাদেশে দুরদশা আছে কিন্তু আমা বিচার আছে যে বাংলাদেশ বিশেষ করে ওই হিন্দুরা তাদের মূল সংস্কৃতি আছে চৈতন্য মহাপ্রভুর আর নিয়ে আপনাদের জন্ম আপনাদের জন্মের সহিত আপনাদের শ্রদ্ধা হয় ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভুর প্রতি আপনাদের স্বাভাবিক আকর্ষণ আছে ভগবানের নাম খেয়েছেন করার জন্যে কিন্তু আপনাদের পরম দুর্ভাগ্য আছে যে এইতো সুবিধা ফেয় মহাপ্রভুর কৃপা প্রাপ্ত করার জন্যে সেই দিকে আপনাদের বিশেষ রুচি নিত হয় কিন্তু এই সকল বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ ভক্তিন ঠাকুরের এত সুন্দর সুন্দর কীর্তন চৈতন্যের চরে চাম্রতা চৈতন্য ভাগবত এইসব আম সম্পদ সাহিত্যরূপে সম্পদ বাংলা ভাষায় আমি এবং অনেক যা লোকের বলে বিদেশি ভক্তরা এই বাংলা ভাষা আমরা শিখেছি কি জন্য এইসব গ্রন্থ পড়ার জন্য এবং আপনাদের জন্য এ তোর যাচ্ছে আছে এইসব গ্রন্থ পড়া কিন্তু আপনার তো পড়েন আপনারা জানেন না যে অবদ্ুত মনে নিত্যানন্দ প্রভু অবধূত নিত্যানন্দ আপনারা তো জানেন না সুত মনে পুত্র কৃষ্ণ চৈতন্য গৌসায় নিজ নামী নিজ নাম খরিদা তো ভগবান কৃষ্ণ যন্দন জয় সচি সুত হইল সে যশোদনন্দন ফিরে এসেছেন সচি নন্দন চৈতন্য মহাপুর রূপে এবং এইবা তিনি তার নিজের নাম পরিবেশন করেন নিজ নাম করি দান তো নাম পরিবেশন করেন বিনামূল্যে মূল আছে শ্রদ্ধা যারা শ্রদ্ধাবান আছে তারা অবশ্যই নাম গ্রহণ করবে অনে তো অবহেল করবে জগৎ তুমিও যাই হরিত্রাণ তো মহাপ্রভু এবং মহাপ্রভু ভক্তদের দ্বারা অনেক অনেক জগনিবাসী দে তো এই গানে ভক্তি নাথ ঠাকুর বলছেন যে আমার গুরুদেব মহাপ্রভুর নির্যাজন আমাকে এই কথা বলছেন তো তুমিও যাও মহাপ্রভুর চরণ তলে এবং সেখানে আশ্রয় নাও তো ভক্তিনাথ ঠাকুর এই সুন্দর ক্ষেতনের দ্বারা আমাদের উপদেশ দিচ্ছে যে আমি এই উপদেশ এবং তুমিও চরণ তালে যাও কি হবে সেই কথা শুনিয়া আসি আছি নাথ তো ভক্তিনাথ ঠাকুর মহাপ্রভুর মহাপ্রভু চর এবং কি বলছেন আমার ভক্তি বিনোদ ঠাকুর নিজের সম্বন্ধে অনেক কিছু কিছু লেখেছেন আমার জীবন সদা পাপেরত না বিদ্যার বিলাসে কাঠাইনুকাল তো ভক্তিনহাভাগব ছিলেন তার জীবনে আগে এক সাধারণ অভক্ত যেমন ছিলেন শিক্ষিত সুশিক্ষিত কিন্তু লীলা করে তার জীবনে প্রথম ভাগে তিনি এক শিক্ষিত যুবক অভক্ত ছিলেন কিন্তু আস্তে আস্তে মহাপ্রভুর কথা শুনে তার জীবনে মধ্যে পরিবর্তন হল এবং তিনি এতো সুন্দর গান বই কবিতা ইত্যাদি লেখেছেন তো বেঙ্গালীদের দুর্ভাগ্যতা আছে যে অনেকে ভক্তিনাথ ঠাকুরের নাম ও জানেন না তো ইমন মহাপুরুষ আচার্য জগদীশ বোস নেচারী সুভাষ চন্দ্র বোস কাজী নজরুল ইসলাম রবি থাগর বিবে কি নাম রবীন্দ্রনাথ ঠাকুর বললাম না রবি থাগর রবীন্দ্রনাথ এই সকলের নাম খুব প্রসিদ্ধ প্রখ্যাত আছে বেঙ্গালীদের মধ্যে কিন্তু আসলে ভক্তিবিন ঠাকুরের সঙ্গে তুলনা করলে এটা সূর্য এবং জৌনকীয় পোকা সেই রকম ভক্তিবিন সেটা অমূল্য এইসব লোক যা দিয়েছে আসলে এটা আসলে এইসব লোক যাদের না আমি আমি এখন বললাম জগতের জন্য কিছু ভালোই করে না শুধু তার সব মায়ার প্রতিনিধি আমাদের ভাববন্ধন আরো বেশি করেছে আমরা যদি ভক্তিবিন ঠাকুরের অবদান বুঝতে পারি তাহলে এই কথা আমরা বুঝতে পারব নইলে তো হয়তো আমরা মনে করে যে আমি এলাম বেঙ্গালিদের নিন্দা করা সেটা নয় তো আপনারা সুখী হন ভালো কথা শুনুন আপনারা ভাগ্যবান হন ধন্যক্তিবিনব ঠাকুরের অবদানে যা আমরা পরম্পরা দ্বারা পাই এই গৌরিয়া বৈষ্ণব আচার্য পরম্পরা এ মধ্যে কত মহান আছে কত সকল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইনি হচ্ছেন স্বয়ং ভগবান কত মহাজন আছে মহান মহান ভক্ত ভক্তি ঠাকুর বিশ্বনাথ ঠাকুর শ্রী রাম সরেশ ঠাকুর আমাদের পরমআরাধ্যগুরুদেব শিল এই শ্রী ভক্তি বে স্বামী তো এইসবনাথ মানুষ কিন্তু তার মতি কত উষ্ণা আছে আমাদের নিচ বস্ত্র থেকে আমরা বুঝতে পারি না তার কৃপায় তার ভাবনা তার মতি তার রতি সম্বন্ধে আমরা এইটু বুঝতে পারি তার কৃপায় শুধু তো আসলে এই বয় আমি সারা পৃথিবীতে ভ্রমণ করে এই বয় আমার সাথে সব সময় রাখি এই চপে মালা চন্দন তিলক ভগবদ গীতা এবং এই বয় এইসব আমার নৃত্যসাথী আছে এইসব সময় রাখি এই চিলাকে দ্বারা রক্ষা হয় ভগবানের স্মৃতি করা হয় চিলাক ধারণ করার সময় ভগবানের নাম উচ্চারিত হয় অঙ্কেশবায়নামহা অম নারায়ণায়ন মাহা অং মাধবায়ন মাহা অং গোবিন্দায়ন মাহা চিল জপমালা ভগবৎ গীতা এবং এই মহাজনের রচিত ফদাবলি এই হচ্ছে আমাদের সম্পদ আমি আসলে আমি সার পৃথিবীতে ভ্রমণ করি কি জন্য রূপে না সেটা আমার উদ্দেশ্য তো যাতে লোকেরা ভক্তিবিনব ঠাকুরের ভক্তি শ্রীরা ঠাকুরের শিল প্রভুপাদের অবদানের সম্বন্ধে কিছু জানতে পারবেন সেই জন্য তো এইসব ভক্তিবিনব ঠাকুর শিলপ্রভুপাদ এইসব মহান ভাই তো বেঙ্গলই ছিলেন না তারা সবকে কিন্তু আপনাদের হচ্ছে যে আপনারা এই বা জন্মগ্রহণ করেন এবং যে ভাষা আপনারা যা ভাষা আপনারা বুঝেন সেই ভাষায় বাংলা ভাষা আসলে আমাদের আচারে গন্ত সাধারণ বাংলা বলে না তাদের অপ্রাকৃতিক গৌরিয়া ভাষা আছে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারেন তো এই সুযোগ নাও এই প্রভুপাধে সমস্ত বই পড়ুন ভগবদ গীতা যথাযথ এই ভক্তিগীতি সঞ্চয়ন এর থেকে প্রতিদিন কীর্তন গান করুন কারণ দূর থেকে আসছিলাম আরো বক্তা আছে সেই জন্য এখন এই ছোট বক্তৃতা আমি এখন সমাপ্ত করছি হরে